أهل الذكر إن كنتم لا تعلمون وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ এখানে প্রশ্ন এসেছে যে জুম্মার দিনে একটি আজান দেওয়া না দুটি আজান দেওয়া কোনটা সুন্নত বা কোনটা অনেক জায়গায় চালু আছে যেটা বেশি বিশেষ করে আমাদের বিধাত্রী ভাইদের মধ্যে দুটি আজান চালু আছে এবং অনেক জায়গায় আহলাদিসের মধ্যেও দুটি আজান চালু আছে তো এটার আমাদেরকে জানা উচিত যে এটা কি সুনত নাকি কি ওমর ওনা আলী আল ফাকিহিনি এই আজান চালু করেছিলেন দ্বিতীয়ার্ধে প্রথমে কে কে চালু করেছিলেন প্রথম যে আজান হচ্ছে খতিব মেম্বারে বসবে খতিব সাহেব মেম্বারের উপরে বসবে সালাম দিয়ে তারপরে আজান হবে এটাই হচ্ছে রসুলাল্লাহ সাল্লাহ সালামের প্রতিষ্ঠিত দীর ইসলামের আজান আবু বাকর রাজিয়াল আনহো এবং অমর রাজি আলাহের যুগের আজান এবং ওসমান রাজি আল্লাহ তালনোহ খেলাপথে প্রথমারদের এই নিয়মই চালু ছিল পরবর্তীকালে উসমান রাজিউল্লাহ তালা সময় যখন জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে মানুষ ব্যবসা মধ্যে মগ্ন থাকে তখন তাদেরকে জুমার যে সময় সন্নিকট হয়ে আসছে এটাকে তাদের সচেতন করার জন্য উসমান রাজি মদিনার লোকদের আগাম হুঁশিয়ারি করার জন্য একটি আজান চালু করেছিলেন যেটা রয়েছে বোখারিতে হাদিস নম্বর তারপরে আলী রাজানহ যখন কিন্তু না এবং উসমান রাজা তালানহ ও তখন যখন চালু করেছিলেন তখনও সর্বত্র ওই আজান চালু করার প্রয়োজন মনে করেননি যার কারণে মক্কা কুফা ও বসরা সহ ইসলামী খেলাফতের বহু গুরুত্বপূর্ণ শহরে আজান তিনি চালু করেননি তাছাড়া মহানবী সামের উপরে যে দিন মোকাম্মল হয়েছে সেই তার উপরেই মোকাম্মল থাকা বা তার উপরেই আমাদেরকে অটল থাকার প্রয়োজন আছে যেহেতু অনেকে বলবে আবার যে মহানবী সাম বলেছেন বিশ্বন্নাথী অশুন্নাথি খোলাফায় রসেদিন আমার শূন্যদ এবং আমার খোলাফাইয়ের রসে দিনের শূন্যতকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো তাহলে এখানে বিষয় হচ্ছে যে উসমান রাজিয়াল আলানহ খলিফা ছিলেন তাহলে তিনি যে ওই আজান চালু করেছিলেন তাহলে সেই আজানটাকে দেওয়া যায় না না দেওয়া যাবে না কারণ উসমান রাজিয়াল যে আজানটা চালু করেছিলেন সেটা হচ্ছে বাজারে চালু করেছিলেন সেটা মসজিদের ভেতরে নয় আর মসজিদের ভেতরে ওই আজান কে নিয়ালো। সেটাকে আমাদের জানতে হবে ওমর ইবনা আলী আল ফাকেহিনী বলেন যে ডাক আজান যেটা এখন চালু আছে মসজিদের ভেতরে সেই ডাক আজান প্রথম চালু করেন জিয়াদ এবং মক্কায় চালু করেন হাজ মির আদ দুই খন্ড তিনশো সাত পৃষ্ঠা চার খন্ড চারশো ছিলেন পৃষ্ঠা আমলের বসরার গভর্নর অন্যদিকে তার সেনাপতি হাজার ইউসুফ ছিলেন তখন নেতৃত্বে তাহলে এদের দ্বারা চালু করা হয়েছে ওই ডাক আজান এখন যেটা হচ্ছে যে অনেক আলেম এটা জানে না যে ওই যে আজান উসমানটা জেলা তালানহ চালু করেছিলেন সে আজানকে কোন সাহাবা বিদাত বলেছেন কিনা অনেক আলেমের কাছে এই খবরও নাই অথচ ইবনে উমর রাজত আনহ পরিষ্কার সহি সনদে বর্ণিত রয়েছে ইবনে উমর উমর রাজিয়াল তালাহ আনহ ওই যে জুমার দিনে মূল আজানের আগে যে জাওরা নামক বাজারে আজান দেওয়া হতো সেই আজানকে বিদাত বলেছেন মোসান্নাব ইবনে আবি সাহেবা হাদিস নম্বর পাঁচ হাজার চারশো এটা সেইভাবে সহি সনদে এসেছে যে ইবনে উমর রাজত আনহো ওই আজানকে বিদাত বলেছেন তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে সাহাবাই কেরামদের মধ্যে কেউ কেউ আজানকে বিদাত বলেছেন আর এটা এই জন্য বিদাত বলেছেন যেটা আল্লাহ রসুলের যুগে চালু ছিল না সেটাকে বিদাত ফুলি তিন খন্ড পঞ্চান্ন পৃষ্ঠা তাহলে জানা গেল যে সাহাবাই কেন মধ্যেও এ নিয়ে মতভেদ ছিল আর যদি কেউ বলেন যে ফলাইকুম বিশুন্নাথি ওসুন্নাথি খোলাফাই রাশাদ হিসাবে আমরা উসমান রাজি আল্লাহ আনহর আজানকে বো তাদেরকে তাহলে মসজিদে আজান দেওয়া চলবে না যেহেতু চালু করেছিল হাজি চালু করেছিল এটা উসমান রাজি সালাহর আজান নয় উসমান রাজি সালাহর আজান দিতে হলে পরে মসজিদের অদূরে যে বাজার আছে বা যে সমাগম স্থান আছে সেখানে দিতে হবে মসজিদে দেওয়া যাবে না তাই আমাদেরকে সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকতে হবে যেটা মোকাম্মাল হয়েছিল পরিপূর্ণ দিন ইসলাম মোকাম্মাল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে সেই ইসলামের উপরে আমাদেরকে অটল থাকতে হবে আর সেটা ছিল মহানবী সাল সালামের সময় উমর রাজুল্লাহ তালোর সময় আউুবাকার রাজিয়াল তালোর সময় এবং ওসমান রাজিয়ালোকে বাদ দিয়ে আলী রাজি আল্লাহ সময়ও ছিল সেটা একই আজান ছিল সেটা হচ্ছে মেম্বারে ইমাম উঠবে খুদ্ে উঠবে উঠে সালাম করবে বসবে তখন আজান হবে এছাড়া আর আজান হবে না এটাই হচ্ছে সুন্নাত সুননাথের অনুসরণ করাই হচ্ছে আমাদের জন্য উত্তম আল্লাহ সুবান আমাদেরকে সুমতি প্রদান করুক আমিন